আবেদন প্রতি বৃহস্পতিবার প্রাত সাড়ে এগারোটায় আপ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ বাংলায়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 আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ ওবিনাত আবদুল্লাহ আলি আফদুল সুপ্রিয় দর্শক ভালো আছেন নিশ্চয়ই সবার কল্যাণ কামনা করছি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিস টিভি বাংলা থেকে আন সিরিজের আরো একটি নতুন পর্ব আজকের পর্বে থাকছে সময় কিভাবে ওরা আন করা হয়েছে তবে তার আগে হাজরত আবু বকিউল্লাহ আলা আনহুর সময় ওর আহ যে একত্রিকরণ করা হয়েছিল তার কিন্তু আমরা শেষ করতে পারিনি বরঞ্চ কিছু কথা বাকি আছে তো সেই কথাগুলো শেষ করেই আমরা হাজরত রসমান রদিউল্লাহ তালাহ আনহুর সময়কালে কোনো আন একত্রিকরণের বিষয়ে আমরা চলে যাব তা আসুন পূর্ববর্তী পর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে বলছি যে আমরা এতটুকু জানতে পেরেছি যে হাজর আবু বকর রদিয়াল্লাহ তালাহ আনহুর সময় কোনো আন একত্রিকরণের কাজ দ্বিতীয় পর্যায়ে হয়েছিল প্রথম পর্যায় ছিল রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সময় এখানে কয়েকটি বিষয় আমরা জানার চেষ্টা করছি বিষয়গুলো কিন্তু আমার কথায় এসে গেছে আমি শুধু সেগুলোকে একটু মডিফাই করে আপনাদের সামনে পেশ করছি এক নম্বর হাজরত আবু বাকর কি কোরআন একত্রীকরণের সূচনা করেছিলেন তিনি কি প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন উত্তর না বরঞ্চ কার পরামর্শেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করলেন তার নাম হচ্ছে হাজরত রমারিউল্লাহআল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম যার মাথায় এই চিন্তাটি এসেছিল তিনি ছিলেন হাজর এবং হাজর ইচ্ছা করলে কিন্তু কিন্তু তিনি সেটা না করে দেখুন আনুগত্যের এক পরাকাষ্টা তিনি উপস্থাপন করেছেন আমির যিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী তার মাধ্যমে কাজটি তিনি করিয়ে নিয়েছেন হানাল্লা এটা তার দূরদর্শিতার প্রয়োজন দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি যে হাজরত ওমরের এই পরামর্শ আবু বাকের কি তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছিলেন উত্তর না বরঞ্চ আবু বকের দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন তিনি বলছিলেন যে ওমার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যে কাজটি করেনি আমরা সেই কাজটি কীভাবে উত্তরে কি বলেছিলেন হাজার ওমার কিন্তু তার ওই প্রশ্নের উত্তর দেননি বরঞ্চ তিনি বলছেন হু আল্লাহ আল্লাহ কাসুম বলছে যে এর মধ্যে কল্যাণ রয়ে কিন্তু এখন কাজটা দেওয়া যায় কাজে তখন দুইজনেই ভেবে চিনতে যাকে বেছে নিলেন তার নাম হচ্ছে জায়দ ই এবং হাজরত আবু বাক তাকে ডেকে পাঠালেন এবং হাজরত পরামর্শের কথা তাকে শোনালেন এবং শুনিয়ে তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্বের পটভূমিও তিনি বর্ণনা করলেন চারটি গুণের কারণে তাকে দায়িত্ব দেয়া হয়েছে জায়দ তুমি একজন যুবক মানুষ তুমি একজন বুদ্ধিমান মানুষ আকের লিমা তোমার বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ নেই এবং তোমার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তোমাকে আমরা পূর্ণ বিশ্বাসে রাখছি চার নম্বর ছিল তুমি রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামের সময়কালে তার উপর নাজিলকৃত ওহী লিপিবদ্ধ করতে অতএব এই কাজটি তুমি গ্রহণ করো দেখুন হাজর জাহেদ ইবনুল সাহব রাজিউল্লাহ তেহল আনহু তাদের এই কথা শুনে তার উপর যেন আমাদের প্রবাদে বলি আকাশ ভেঙে পড়ল কি করে সম্ভব এটা দুটো কারণ একটা হচ্ছে তাকে দিয়েই তারা কাজ করাবেন এই অন্য কাউকে আর প্রস্তাব দেওয়া হয়নি বারবার তাকে বলা হচ্ছে এক সময় জায়দুল সাহেত রাজি হলেন কি বলেছিলেন তিনি বললেন যে একটি পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কথা বলা হতো সেটা আমার কাছে সহজ হতো শেষ পর্যন্ত যাই হোক হয়েছে আমরা পর্যন্ত এসেছিলাম এরপর এর কপিগুলো কোথায় এবং এই একত্রীকরণের নীতিমালাও আমরা শুনেছি হয়তো আবু বকরি বলে দিয়েছেন যে মসজিদে তোমরা বসো সেখানে দুইজন সাক্ষী যখন এসে সাক্ষী দিবে হেফস এবং লিপিবদ্ধ তাহলে তোমরা সেটাও এবং এখানে শেষ না এরপরে আবু বকার হাতে অর্পণ করলেন তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কারণটা কি ছিল আমরা আগে বলেছি গত পর্বে কারণটা ছিল এই যে জেহাদের কারণে ইসলামী রাষ্ট্রের পরিধি বিস্তৃত হওয়ার কারণে এবং বিভিন্ন হয়েছিল যেখানে সাহাবা এক শাহাদ বরণ করছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলাম যারা কোরআনে হাফেজ ছিল যাদের অন্তর্ধানে যারা চলে গেলে তাদের সাথে রক্ষিত কোরআন চলে যেতে পারে এই আশঙ্কাতেই হোক সেই পরামর্শ এই কপিগুলি দেয়া হলো এখন আমরা আরেকটি বিষয়ের দিকে চলে যাচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে হাজরত আহ বকরের কাছে সেটা ছিল হাজরত বকরের ইন্তকালের পরে ধারাবাহিক ভাবে সেটা হাজর অমর রাহ তালা আনহুর নিকট এসেছে ছিল এবং আমরা এরপর আসেন যে একত্রিকরণ করা হয়েছে এর বৈশিষ্ট্য কি ছিল সেই বৈশিষ্ট্যগুলো এক এক করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি এক নম্বরে ছিলাম প্রথম কাজটি যেটা করেছেন সেটা হচ্ছে এর মধ্যে উপস্থাপিত হয়েছে দুই নম্বর যতক্ষণ পর্যন্ত না এটা সুনিশ্চিত প্রতিষ্ঠিত হয়েছে যে এটা কোরআন এবং কোরআন শুধু বললেই হবে না তাওয়াতুরের সাথে মানে এমন এক দল লোক এটা বলেছে যাদের সবাই মিথ্যে বলাটা অসম্ভব ব্যাপার যতক্ষণ পর্যন্ত এই তাওয়ার সাথে প্রমাণিত না হবে। পর্যন্ত সেটাকে হিসেবে তারা গ্রহণ তিন নম্বর হচ্ছে যে এই মধ্যে কেরা আতে সাবড়ার সবগুলো উপাদান ছিল কেরা আতে সাবড়া এটা একটা বিষয় সংক্ষিপ্ত সময়ে এটা আপনাদের বুঝাতে পারবো না তবে এতটুকু বলি আলাদা একটা পর্বের প্রয়োজন হবে যদি সুযোগ হয় সেটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো তো হাজর আবু বকর আনহ কোরআন সংকলনের মধ্যে এই জিনিসগুলো স্থান পেয়েছে। সুপ্রিয় দর্শক হাজরত আবু বকরের সময়কালীন কোরআন একত্রিকরণের ইতিহাস সংক্ষিপ্ত হচ্ছি আমরা আগে বলেছি প্রথম যুগ ছিল রসুল্লাহ আলহিহ্লামের যুগ দ্বিতীয় যুগ হচ্ছে হাজরত আবুক রাহুর যুগ মাঝখানে হাজর রদি আল্লাহআ যুগ পার হয়ে গেল কারণ হতর রাহুর পরামর্শক্রমে হাত দেননি কিন্তু আবার কিছু সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার কারণে হজরত রসমান রদি আল্লাহআলা আনহু বাধ্য হয়েই সরকারি ভাবেই ওর আনকে একত্রীকরণের কাজ হাতে নিয়েছেন আর এজন্যই হাজরতমান রাহু তে জামিয়া বলা হয় জি তো চলুন আমরা ওসমান সময় কিভাবে এই কাজটি শুরু হলো সে সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দি হাজরতমান রাজি আল্লাহ তালহু বিশাল রাজ্যের অধিকারী ছিল ইসলামী দুনিয়া সারা বিশ্বে প্রায় অর্ধেক পার হয়ে চলে গেছে এবং যে কারণে কোরআনে পাক বিভিন্ন জায়গায় আগে আপনাদেরকে বলেছি সবাই তো আর এক ক্রীর পড়েন কেউ পড়েছেন কি রহমান কেউ পড়ছেন مالك يوم الدين আচ্ছা আবার কি পড়ছেন আর রহমানির রহিম মালিক يوم الدين দেখো তিরোটে কিন্তু কেরাত মুতাওয়াতের আপনি এটা কোশিকার করতে পারবেন না হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দিয়ে এটাকে প্রতিষ্ঠিত অপর আর বর্ণ বা আরবি পড়া আরম্ভ করেছে তখন এক জায়গায় একজনে সিন দিয়ে পড়েছেন আরেকজনে স্বাদ দিয়ে পড়েছেন এক জায়গায় মালিকি পড়েছেন এক জায়গায় মালিকি পড়েছেন এমনি ভাবে কোরআনের অনেক জায়গায় বিভিন্ন ধরনের তেলাওয়াত আছে মানুষ চলে গেল আর ঠিক ওই সময়ে আর একটি ঘটনা ঘটল সেই ঘটনা ছিল আপনার আজরবাইজান আর মেনিয়া যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হুজাইফা রাজি তিনি সেখান থেকে ফিরে এসেছেন তিনি সেখান থেকে ফিরে এসে হাজারবদ্ধ করো আমিরুল মেনিনকে তিনি এই আপিল করলেন সুপ্রিয় দর্শক বলতে না বলতেই আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা এখন বিরতিতে যাবো আপনারা আমাদের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আল কোরআন করিম হেদায়তের মূল সম্ভান আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন मौलिक नीतिमाल जार माध्यम बोझा सहज हो जाए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 কারণ কি ছিল তার উম্মতলাফ করার আগেই আপনি তাদেরকে বাঁচান তাদেরকে একত্রিত করব কেমন যেমন ইহুদ এবং খ্রিস্টানরা তারা তাদের বিভক্ত হয়ে গেছে। আপনি সেই অবস্থায় ওসমান রিয়াল তখন হাসি আল্লাহ আনহার কাছে লোক পাঠালেন মাঝখানে এই কথাটা বলা হয় যে নীতিমালা তৈরি করেছিলেন সেই নীতিমালার মধ্যে প্রথম সূত্র ছিল হাফস রাহু আনহার নিকট রক্ষিত আবু বকর রাহুবদ্ধ আসছিল সেটা নেতৃত্বে যা করছিলেন সেটা তিনি বললেন আপনি মেহরবানি করে আপনার নিকট রক্ষিত সেই সহ আমাদের নিকট পাঠিয়ে দিন আমরা সেখান থেকে আনল লিপিবদ্ধ করব। এবং পরে আবার আপনার নিকট ফিরিয়ে তখন তারা এগুলিকে বিভিন্ন কি করলেন লিপিবদ্ধ করে নিলেন বললাম যে কোরাইশি তিনজন ছিলেন ছাড়া إذا اختلفتم أنتم وزيد بن ثابت في شيء من القرآن أي في كتابته فاكتبوه بلسان قريش فإنما انزل بلسانه ففعلوا ثم رجد يكونوا بشوي زائد الشتي ديموت بشن كورو دخنتم رشيدة كي قريش دير بحشاي جبابي لكوا ثم رشاي شبابي لكي ديو كارون القرآن دادر بحشاي نازلوا يتيا ففعلوا حتى إذا نسخوا الصحف في المصاحف رد عثمان الصحف إلى حفصة আচ্ছা এরপরে বলতেছেন লেখা শেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ইذن অনুযায়ী সেই সুহফগুলো সেগুলো আবার তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা مما ناسখوا ওয়া بما سواه من القرآن في صحيفة আও মাসহফিন আই يحرق এই যে এবং তিনি যে লিপিবদ্ধ করেছেন বিভিন্ন কপি তৈরি করেছেন এই কপিগুলো তিনি সংরক্ষণ করলেন এবং করে বাকিগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন আচ্ছা কালটা এখানে বলে দেওয়া হয়েছে যে এই কালটা ছিল চব্বিশ হিজড়ির শেষ এবং পঁচিশ হিজড়ির প্রথম দিকে হ্যাঁ আল্লাহ তারিখ এবং এই বছরেই ارمينيا مسلمان در قرائد وقد روا أن زيد بن صابت قال فقط آية من سورة الحزاب اخاني هي حضرت زايد بن صابت بلچن اخاني هي اكتی آيات جنبولامي خجبات شربنا ها جتا اوئي اننام کی ابو بكر رضي الله تعالى عنه شمعي غوطنا غوطتس شه اخاني چلو سورة تعوات ششدو تي آيات اخاني چلو سورة احزاب رأكتی آيات پروشونگ شه تا چلو من المؤمنين رجال صدقو معاهد الله عليه. মা এখানে বর্ণনার ভিন্নতা আছে কিন্তু ঘটনা বলছে দুইটি সঠিক এবং দুইটি হতে পারে অসম্ভব কিছু না সেখানে ছিল কিন্তু তিনি সেটা লিপবদ্ধ আকারে পাচ্ছিলেন না বা পাচ্ছিলেন তো মুখস্থ আকারে পাচ্ছিলেন অথবা লিপবদ্ধ পাচ্ছিলেন মুখস্থ পাচ্ছিলেন এইভাবে ছিল হ্যাঁ তো লিপিবদ্ধ আকারে ছিল এটা বোঝা যায় আর মুখস্থ আকারে হোসাইমা রাজিউল্লাহ আলানু যেটা আমি আপনাদেরকে বলেছি একজন সাক্ষী দুজনের ছিল সেটাকে মিলিয়ে তারা আপনার কি করলেন কোরআন শরীফের সাথে মিলিয়ে নিলেন মজার ব্যাপার একটা জিনিস দেখো সেটা হচ্ছে দেখ যে আবহাওয়া রোমার জাহেদিবনু সাবেদ এই দায়িত্ব পালন করার জন্য জাহেদিবন সাবেদকে তারা তিনজনেই কিন্তু হাফিজে করান এরপরে যে তিনজনকে হজর ওসমান রাজি আল্লাহতে আলানু তারাও হাফিজে কোরআন তারপরে যে লিপিদ্ধ করেন বরঞ্চ একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে এমন ভাবে কোরআনকে লিপবদ্ধ করিয়েছেন যেন কারো কোনো দ্বিমত না থাকে এখন কোরআন এই যে একটি সম্মান বিরল সম্মান এটাকে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি আজ সারা দুনিয়াতে পরিচিত। মহতারম শুধু এখানে শেষ না এমনকি লিখন পদ্ধতি সেই লিখন পদ্ধতিও এখন পর্যন্ত বহাল আছে আমি সামনে আপনাদের উদাহরণ দিয়ে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কোরআনের সঙ্গে বলেছিলাম ওসমান আনহুর এই লেখন পদ্ধতিকেই পরবর্তীতে বলা হয়েছে কি আর রসমুল রবিউল্লাহ আলাহ আনহুর নামের সাথে নামকরণ করা হয়েছে আর স্টাইলে লেখা যাবে না অন্য কোনো বর্ণে কোরআন লেখা যাবে না কারণ অন্য কোনো বর্ণে উসমানের অনুসৃত নীতি বাস্তবায়ন সম্ভব নয় সামনে রেখে লিখতে হবে নিজের মন গড়া চলবে না লেখব বলতেছেন যে يا عثمان رضي الله تعالى أكوك شدن تقيم تهيكاس بكورنني الله أكبر أكوك شدن تكورنني برنجو تيني صحابة الكرام تتكلم شمي جراتي لنتظر برامرشنية شنو ذكر ابن الأنباري ابو بكر الأنباري في كتاب الرد على من خالف مصحف عثمان عن سويد بن غفلة جي سويد بن غفلة أكوك نبورنا كريت تيني بولشن سمعتو علي بن أبي طالب يقول تيني تابعي তিনি বলতে সম্পর্কে তোমাদের ভিত্তিহীন কথা থেকে তোমরা বিরত থাকো অভিযোগ থেকে তোমরা বিরত থাকো আচ্ছা তোমরা ওসমান সম্পর্কে বলছো যে তিনি কোরআন জালিয়ে দিয়েছেন খবরদার এ ধরনের কথা বলা থেকে তোমরা বিরত থাকো আলী সাল্লামের আমাদের মতো সাহাবাহামের উপস্থিতিতে করেছেন কেউ এর বিরোধীটা করেননি তাই বোঝা গেল যে এই ব্যাপারে সকল সাহাবের সম্মতি ছিল তাহলে এই গেছে الله عن علي. علي الله نو قال তিনি বলছেন যদি ওসমানের সময় আমি নিজে রাষ্ট্রপ্রধান হতাম তাহলে ওসমান যে কাজটি করেছে আমিও সে কাজটি করতাম দেখতে পারেন আল্লাহ আচ্ছা এরপরে আবি তোমরা কি বলছো তোমরা কি বলছো যে আমার কাছে এই কথাটি এসেছে যে মানুষ বলা বলি করতেছে যে আমার ভালো এবং এটা হতে পারে এক সময় কুফরি পর্যন্ত তিনি বললেন যে আমি চাই সকল মানুষকে উন্মত এক মুফের মধ্যে একত্রিত করি ফালা তখন তাহলে বিভক্তি হবে না এবং বিতর্ক হবে না কুলনা সেগুলিকে জ্বালানোর তিনি নির্দেশ দিয়েছেন কাজে এটা এককভাবে হাজর ওসমান রাহুর কথা নয় সুপ্রিয় দর্শক এখানে এসে আমার ইচ্ছা ছিল যে আমরা বর্তমানে যে কোরআন আমাদের কাছে আছে হযে যা শুনলাম যা বললাম আমাদেরকে তার উপর অটল বিচল থাকার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিনাম আলাইকুম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 বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমি সমর্থন করুন ডোন জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড